র রসুলের উপর সাল্ল আলহ্লাম হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদ সুদ ভক্ষণ করা হারাম সুদ খেলে সমাজ কলুষিত হয় সুদ খেলে দেশে দুর্ভিক্ষ নেমে আসে সুদ খেলে মানুষ দিন দিন দিন দিন অর্থের অভাবের দিকে ফিরে যায় আর্থিক সংকট নেমে আসে আর এর পরিণতি জাহান্নাম এই জন্য সুদ থেকে বেঁচে থাকা আমাদের জরুরি এ বিষয়ে আল্লাহতালা বলেন আহ্লাল্লাহুল রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন মানুষ মনে করত যে ক্রয় বিক্রয় করলেও পয়সা বৃদ্ধি হয় সুদ খেলেও পয়সা বেশি হয় তো যদি ক্রয় বিক্রয় বৈধ হয় তাহলে সুদও বৈধ হবে মানুষের এই ধারণাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা বলছেন সুদ হারাম ব্যবসা বৈধ ব্যবসা বৈধ এই জন্য যে ও বিনিময়ে হয় একটা জিনিস দিয়ে একটা জিনিস নিতে হয় আর সুদ হুবাহু বৃদ্ধি হতে থাকে আর হুবহু বেশি নেওয়ার নামই হচ্ছে সুদ জিনিস পরিবর্তন হয়ে গেলে তখন তা তার সুদ থাকে না এক মন ধান দিয়ে যদি একমন দুই কেজি গম দিয়ে নেয় তাহলেই সুদ হবে একশো টাকা দিয়ে একশো দশ টাকা নিলেই সুদ হবে প্রত্যেক হুবাহু বস্তু যেটা বৃদ্ধি হয় সেটাই হচ্ছে সুদ এই জন্য আল্লাহতালা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে বৈধ করেছেন আল্লাহালা বলেনদার ব্যক্তি তোমরা হারে সুদ ভক্ষণ করো না আল্লাহ তালা সুদ না খাওয়ার জন্য জোরালো আদেশ করছেন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা অন্যত্রে বলেন ইয়ে হেল্ল্ল্লীনা মানুত হেমানদার গণ যারা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের যে সুদের লেনদেনের বিষয়টি রয়েছে তোমরা তা ত্যাগ করো সুদ ভক্ষণ না। আল্লাহ বলেন রিবা সুদ মানুষের অর্থকে সংকোচিত করে দান মানুষের অর্থকে বেশি করে দেয় অবশ্য এ আয়াতের অর্থ বাহ্যিকভাবে আমাদের বুঝতে একটু ভারী লাগছে কেন একশো টাকা থেকে যদি দশ টাকা দান করি আর ৯০ টাকা যদি রেখে দিই ঘরে এক বছর পরে নব্বই টাকাই থাকবে কিন্তু যদি টাকার মাস পর। টাকা দশ হয়ে যাবে অথচ আল্লাহ তালা বলছেন যে সুদ মানুষের সম্পদকে কে করে আর দান মানুষের অর্থকে বেশি করে দেয় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানকে বিশ্বাস করতে হবে এবং সুদের পরিণতি এটাই এটাই বুঝতে হবে সুদ মানুষকে ভিক্ষুক বানাবে কথাই ঠিক সুদ যখন দেশে খাবে তখন একটা দেশে মাত্র কয়েকজন ধনী মানুষ থাকবে বাকি সব গরিব হয়ে যাবে সুদ যখন পৃথিবীতে চালু থাকবে তখন দেখা যাবে পৃথিবীর দুই একটা দেশ ধনী বাকি দেশগুলি নিঃস্ব এটা হচ্ছে সুদের পরিণতি সম্মানিত দর্শক মণ্ডলই সুদক্ষরকে নিঃস হতেই হবে এটাই চূড়ান্ত আল্লাহতালা বলেছেন আজ হোক আর কাল হোক অতএব সুদ আমাদের ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে যাবের যে আল্লাহ তাল বলেন রসুল সাল্লি সাল্লাম সুদ দাতা সুদ গ্রহিতা সুদের দুই সাক্ষী এবং সুদের লেখক সবার ওপরে অভিশাপ করেছেন তিনি বলেছেন তারা সবাই সমান যে সুদ গ্রহণ করবে যে সুদ দিবে দুই जरा दो सी चार जे सूधे अंक कर हारा शर्वे पापर प्रतिकारे चेष्टा कर सम्मानित दर्शक मंडल निकटे आंतरिक भाव अनुरोध करब सु बड़ल खेत পরকাল হারানো বড় বুদ্ধিমানের কাজ নয় ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিয়ে গাড়ি বাড়ি করা বুদ্ধিমানের কাজ নয় সম্পদ একদিন আপনার সাঁত দেবে না সেই দিন যে দিনের ব্যাপারে আল্লাহতালা বলেছেন লাম লোক নফ শুনলে নফ শুন সেই দিন এমন একদিন যেদিন কোনো মানুষ কোন মানুষের কোনো কাজে আসবে না কোনো সম্পদ কোনো কাজে আসবে না লোন নিয়ে গাড়ি বাড়ি করে বড় কিছু হওয়ার চেষ্টা করেন না বিশ্বাস করুন আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ একেবারে কঠোর ভাবে আবহাওয়া আলী সালাম বলেছেন ইস্তানিবাল তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো সাতটি কাজ মানুষ করলে মানুষের পরকাল হারাবে নিশ্চিত তোবা ছাড়া মারা গেলে তার পরিণতি জাহান্নাম তার ছাত্রির একটি হচ্ছে আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা দুই জাদু করা তিন কাতুল নাফস মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চার আকলুর রেবা সুদ ভক্ষণ করা ও মালিল এতিম এতিমের মালকে ভক্ষণ করা অ তালি ও জাহাফ युद्ध पालिया जा महसा नौल नारत हम परकाल हरान क्या सतट सिरियल महापापर एक महापाप हूद भक्षण सूद खे जदि मानुष तोाना तक्षा पाना রেহাই পাবে না দুই ভাগে বিভক্ত একগুলি আল্লাহর সাথে জড়িত একগুলি মানুষের সাথে জড়িত মানুষের সাথে জড়িত পাপ তা করে ক্ষমা হয় না তবে আল্লাহর সাথে জড়িত পাপ করে ক্ষমা হয় আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো যারা আমরা বুঝতে না পেরে সুদ ভক্ষণ করেছি করছি তারা আমরা তবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করবেন সুদের পাপ খুবই কঠিন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অবগতির কথা বলছি দুনিয়াতে এমন কোনো পাপ নেই বড় পাপ যেই পাপের ব্যাপারে আল্লাহ রসুল ওই ভাষা ওই শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ সুদের পাপের ব্যাপারে ব্যবহার করেছেন সুদের পাপের জন্য আল্লাহ রসুল যেই ভাষাগুলি ব্যবহার করেছেন তা আমাদেরকে শুনতেই ভারী লাগে আল্লাহ রসুল বলছেন মায়া কল দেড় হাম আলাম সালাসিনা জেনা। কেউ যদি টাকা ভক্ষণ করে তাহলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাদিস তো সহি ভাবন্ত বিষয়টি কথাটা কেমন লাগে যে তো মহাপাপ আমরা জানি বুঝি আল্লা নবী বলেছেন আল বিক্রিলবিক্রে জিলদেব সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেছেন বিবাহিত নারী লিপ্ত হয়। তাহলে তাকে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে জেনার পরিণতি খুব খারাপ বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার সুযোগ থাকে না এর পরেও সুদের পাপটি ভিন্ন আল্লাহ রসুল বলছেন মায় দাম রেবা छत्तीस बार अश्लील किप्त हम जो पापा पापल सलमें जुजान आईसा रहा सूद पापर सत् भाग हलो मारे जेना कर लेन पाप है सम्मानित दर्शक मंडल आल्ला रसुल আমাদেরকে বলতে হবে বুঝতে হবে শুনতে হবে একটু বিবেচনা করে দেখুন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট স্তর হচ্ছে মায়ের সাথে অন্যায় করলে যে পাপ হয় বলুন তো দর্শক মণ্ডলী সুদের পাপটা কত জঘন্য ন্যাক্কারজনক পাপ যেই পাপের সাথে আমরা সবাই জড়িত আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরোধীতে যাচ্ছি আশা করি আমরা পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আসসালামে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 আমরা সুদের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন বিবরণ শুনছিলাম যা আমাদের জীবনে অত্যন্ত জরুরি সুদ একটা হারাম খাদ্য যে খাদ্য খেলে ইবাদত কবুল হবে না যে খাদ্য খেলে পরিণতি জাহান্নাম হবে সুদ যে হারাম এটা সবার জানা আর সুদের পরিধি এত বেশি হয়ে যাবে যে মানুষ বুদ্ধি হারিয়ে ফেলবে যে কোনটা বৈধ রুজি আর কোনটা অবৈধ রুজি তা আল্লাহ নবী বলছেন যুগ জামানা সময় চলে আসছে যেদিন মানুষ ভাবতে পারবে না বিবেচনা করতে পারবে না যে পয়সা উপার্জন করছে সেটা তার বৈধ না অবৈধ সেটা তো এই দিন এখন সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো ব্যাংকে লোন নিয়ে গাড়ি বাড়ি করতে ব্যবসা বাণিজ্য করতে একটু দ্বিধা করছি না অথচ সুদের গতি পারবে না আলি সাল্লাম এই সময়কে লক্ষ্য করেই বলেছেন তোমাদের সামনে পৃথিবীর প্রযুক্তি তুলে ধরা হবে যেমনভাবে পূর্বে লোকের সামনে তুলে ধরা হয়েছিল তোমরা দেখবে শুধু উপার্জন আর উপার্জন উপার্জনের প্রযুক্তি আর প্রযুক্তি তখন তোমরা অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে কে কত অর্থ উপার্জন করতে পারে তহুলি কুকুমক আহালাকা থম সেদিন তোমাদেরকে এই প্রযুক্তির উপার্জন ধ্বংস করে দিবে যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছিল বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী সুদারাম সুদের পরিধি ব্যাপক আমরা আপনাদেরকে পরামর্শ দিতে চাই পয়সা বেশি আছে বৈধ ব্যবসা করার চেষ্টা করুন পয়সা কম আছে কলা বিক্রি করে খান পয়সা কম আছে চকলেট বিক্রি করে খাই তার চেয়ে পয়সা কম আছে দিন মজুরি করে খাই দিন মজুরি করে খাওয়া অনেক ভালো আল্লাহ নবী যখন বললেন যে তোমাদের সবাইকে দান করতে হবে সাহাবিগণ বললেন আল্লাহ রসুল যদি দান করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বললেন যে তাহলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যে মজুরি পেয়েছে সেই মজুরি নিজে খাবে এবং তার থেকে কিছু দান করবে তাহলে বোঝা যাচ্ছে যে দিন মজুরি করে খাওয়া ভালো অবৈধ পয়সা উপার্জন করা ভালো নয় যত এনজিও আছে ডেস্টিনি হোক জিজিএন হোক লাইফ ইন্সুরেন্স হোক আরো এই ধরনের যত এনজিও আছে পয়সা উপার্জনের এগুলো সবই হারাম সেখানে আমাদের সিগনেচার থাকতে হবে সমন্বিত দর্শক আমাদের আমাদেরকে সেটা বুঝতে হবে আমরা আপনাদের নিকটে অনুরোধ রাখছি দেখুন কারো কৌশলে পড়ে প্রলোভনে পড়ে ভুল পথে পয়সা উপার্জন করে পরকাল হারায় না হারম উপার্জন করে খেয়ে এ বাদাত কবল হবে না আল্লাহ যে একটা মানুষ বিপদে আছে সফরে ঠিক মতো গোসল করতে পারেনি তার চুলগুলো এলোম এলো সে বিপদে পড়ে হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে কিন্তু অমাতামহ হারম তার খাদ্য আছে হারাম ও মাশেরাবহু হারাম তার পানি আছে হারাম ও মালবসহ হারাম তার পোশাক আছে হারামে তার জীবিকা নির্বাহ হারাম তার দোয়া কি করে কবুল হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী সুদ হারাম সুদের মাধ্যম দিয়ে পয়সা উপার্জন করে এ বাদাত কবুল হবে না পরকাল রক্ষা হবে না অতএব বিষয়টি আমরা গভীরভাবে চিন্তা করে সুদ ত্যাগ করার চেষ্টা করি আল্লা কবুল করুক আমরা আপনাদেরকে সুদের একটা বাস্তব পরিস্থিতি লক্ষ্য করার জন্য একটা বড় হাদিস শোনাচ্ছি সে হাদিসে আমরা সুদঘরের একটা বাস্তব অবস্থা বুঝতে পারব। এবং তেয়ামাত পর্যন্ত সুদঘরের অবস্থা এইভাবেই থাকবে যদি যারা সবচেয়ে বড় সুদঘর তারা এখন আপনার ওই পুরস্কার পাচ্ছে তারা এখন জাতির কাছে হিরো হচ্ছে অথচ অবস্থা হবে কি সামরাইবনে জন্দুব রাজিয়াল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম ফজরের সলাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বসতেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কোনো কিছু স্বপ্নে দেখেছ কি আমরা কিছু দেখলে বলতাম যে এটা স্বপ্নে দেখেছি তখন তিনি তার স্বপ্নের তাবির করে দিতেন একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা গত রাত্রে কিছু দেখেছ আমরা বললাম আল্লাহ রাসুল গত তো আমরা কিছু দেখিনি তখন তিনি বললেন যে শোনো আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম তারা আসলো আমার এসে আমার দুই হাত ধরে নিল ওয়াকা যা নেই এলো আরজিন তারা আমাকে বায়তুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো হঠাৎ দেখে একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার লাঠি আছে বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে মুখটাকে ফেড়ে ফেলছে আবার লাঠিটা বের করে নিয়ে এসে মুখের বাম দিকে লাগিয়ে মুখের বাম দিকে ফেড়ে ফেলছে তো বাম দিককে ফেড়ে ফেলতে না ফেলতে দেখা যাচ্ছে মুখের ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাঠিটে ডান দিকে নিয়ে এসে লাগাচ্ছে বারবার এ দৃশ্য আমি বললাম মাহাজা একই দৃশ্য তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফানতালাক না আমরা চলতে থাকলাম আমি এ বিষয়ে কিছু বললাম না চলতে চলতে দেখি একটা লোক হয়ে শুয়ে দাঁড়িয়ে আছে তার একটা পাথর দিয়ে তার মাথার আঘাত আঘাত করছে করার সাথে সাথে মাথাটা ভেঙে হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে সে ব্যক্তি পাথর নিয়ে আসতে যাচ্ছে আসতে না আসতে দেখা যাচ্ছে যে মাথা ঠিক হয়ে গেছে আবার মরে আবার পাথর ছিটকে চলে যায় আবার নিয়ে আসে আবার মরে বারবার বার এ দৃশ্য আমি বললাম মাহাজা একই দৃশ্য এমন কেন কালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকে হানতালাক না কিছু না বলে চলতে থাকলাম আমরা যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাতে আগুন রয়েছে আগুন যখন একটু নরম হচ্ছে তখন মনে হচ্ছে যে সব কিছু নিচের দিকে চলে যাচ্ছে আর যখন আগুনটা একেবারে তেজ হয়ে উঠছে ধাঁধা করে জ্বলে উঠছে তখন আর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে দেখি সেখানে নারী এবং পুরুষ নগ্ন অবস্থায় জ্বলছে আমি বললাম মা হাজা একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন তো কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত আর কিছু নাই পরিপূর্ণ রক্ত সেই নদীর পাশে একটা লোক রয়েছে তার হাতে একটা পাথর আছে আর নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে যতবার লোকটা রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে। ততবার এই পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে ধাক্কা দিয়ে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে মেকি দৃশ্য কালা তারা দুইজন বললেন চলতে থাকেন তো কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে চলে আসলাম একটা বাগানে দেখি সে বাগানে একটা খুব বড় গাছ সে গাছের পাশে দেখি একজন বৃদ্ধ মানুষ বসে আছে তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দেখি পাশে একজন লোক একটা লহার লাঠি হাতে করে আগুনকে উত্তেজিত করছে তারা দুইজন আমাকে গাছের উপরের দিকে নিয়ে চলে গেল তারপরে একটা ঘরে প্রবেশ করালো দেখি সেই ঘরে যুবক আছে যুবতী আছে নারী আছে বৃদ্ধ মানুষ আছে সর্ব ধরনের মানুষ আছে এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি তারপরে তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে আর উপরে নিয়ে চলে গেলাম তারপরে আর ঘরে প্রবেশ করালো পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক উত্তম এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি দেখি সেই ঘরে বৃদ্ধ মানুষ আছে আর যুবক আছে তো আমি তাদের দুইজনকে বললাম যে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম একটু বলে দেন কি দেখলাম তো তারা দুইজন বলেন আচ্ছা ঠিক আছে সব বলে দেবো আপনাকে আপনি যে ওই যে প্রথমে দেখলেন যার মুখের দুই দিককে লহার বাঁকা লাঠি দিয়ে ফেড়ে ফেলা হচ্ছে সে লোক হচ্ছে মিথ্যুক মিথ্যে কথা বলতো সম্মানিত দর্শক মণ্ডলী মিথ্যের পরিণতি খুব কঠিন কি আমার পর্যন্ত মিথ্যুকের পরিণতি হতে থাকবে তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাতে মেরে মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে সে লোক হচ্ছে আলেম সে জানা অনুযায়ী আমল করেনি তার এই গতি সম্মানিত দর্শক মন্ডলী তারপরে আল্লাহ রসুলকে তারা দুজন বললেন যে আপনি যে দেখলেন একটা গর্তের মধ্যে নগ্ন অবস্থায় নারী পুরুষ উল্লং অবস্থায় জ্বলছে তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই যারা দুনিয়াই জেনাই লিপ্ত হবে তাদেরকে নগ্ন অবস্থায় একাত্রিত করে আগুনের মধ্যে ঢুকিয়ে এইভাবে রেখে দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত তারপরে যে আপনি দেখলেন যে রক্তের নদীতে একটা লোক পড়ে আছে আর পাশ থেকে একজন পাথর মেরে তার মুখকে ভেঙে চচির করে দিচ্ছে তারপরে আবার রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে সে হচ্ছে সুৎঘর সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই লম্বা হাদিসটি শোনাচ্ছি আপনাদেরকে শুধু এই অংশ জানার জন্য বোঝানোর জন্য যারা সুদ খাবে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত টেয়ামাত পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের ওপরে পাথর মেরে মুখ ভেঙে চৌচির করা হবে বার বার বার বার বার মরা থেকে নিয়ে কেয়ামাতের দিন পর্যন্ত এই অবস্থাই থাকবে আল্লাহ তুমি মাফ করো রক্ষা করুক মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত রক্তের নদীতে পড়ে থাকতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এইভাবে ব্যাংকের লোন নিয়ে গাড়ি বাড়ি করার চেষ্টা করি না ভুল হচ্ছে देख भूल हो भूल संशोधन चेष्टा करी शाँस बंद हे भूल संशोधन हाथ ढेल छुटे गा जाए शाँस बंद पपके ठेकान जा रोध करब पृथिवी संकर्ण नय आल्लाह जार जन जेटुकु रुजी निर्धारण करटुकु से भोग करते भूल बुझे আহাল পরিবারকে সুখের রাখবো মনে করে দুনিয়াতে গাড়ি বাড়ি করবো মনে করে এইভাবে উপার্জন করে পরকাল হারায়েন না ঠিক হবে না সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর যারা মুসলিম বোন এরকম ভাবে যেখানে সেখানে সমিতিতে নাম দিয়ে পয়সা উপার্জন করছেন আমরা হয়তোবা বা জিনিসটা বুঝাতে পারছি না আপনারা একটু বোঝার চেষ্টা করুন ভুল পদ্ধতিতে পয়সা উপার্জন করিয়েন না সুদ হারাম সুদ হারাম সুদের পরিণতি খুবই কঠিন সুদের পরিণতি খুবই কঠিন যার পরিণাম জাহান্ন সুদ খেলে এবাদাত কবুল হবে না সুদের পরিধি ব্যাপক আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান আমরা তোমার দয়ার আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে সুদ থেকে বাঁচাও তুমি আমাদের পরকালকে রক্ষা করো তুমি দর্শকদের ইমানকে মজবুত করো তারা যেন সুদ্ধিকে থেকে যায় তোমার দরবারে এই দাবি এ দাওয়া এই দোয়া রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার উট রাউড বার্মিংহামে কান্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক